আনাস ইবনু মালিক রাজিল্লাহ হতে আল্লাহতে বর্ণিত যে একবার নবী সাল্লাহ সাল্লাম আবুবকর উমর উসমান রাজিল্লাহ তু আল্লাহ ওহুদ পাহাড়ে আরোহণ করেন পাহাড়টি নড়ে উঠল আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম বললেন হে ওহুদ থামো তোমার উপর একজন নবী একজন সিদ্দিক ও দুজন শহীদ রয়েছেন